আবদুল্লাহ রদিল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ খায়বার ইহুদীদেরকে দিলেন এ শর্তে যে তারা তাতে কাজ করবে এবং তাতে ফসল ফলবে। তাতে যা উৎপন্ন হবে তার অর্ধেক তারা পাবে